বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা সালাত ওসলাম আল্লাহ রসুলিল্লা আলআ ওসাহাবাহি ওমান সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী তৃতীয় পর্বের পর আমরা আপনাদের উদ্দেশ্যে চতুর্থ পর্বে নির্ধারিত যে আলোচনা করব সেটা হলো এবাদত এবং আমল কবুল হওয়ার জন্য আরও একটি শর্ত সেটা হলো আল্লা তরকতলার দরবারে আমল এবং আবাদত কবুল করাইতে চাইলে অবশ্যই সালাতসহ যে কোনো ধরনের ফরজ এবাদত আমাদেরকে পালন করতে হবে যদি আমরা ফরজ এবাদতগুলো ত্যাগ করি তাহলে ফরজ এবাদতগুলো ত্যাগ করার কারণেও আমাদের আমল এবং এবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে এই মর্মে আপনাদের সামনে দলিল প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রথমত সালাত যদি আমরা চাই যে আমাদের জীবনে শ্যাম জাকাত হজ অমরা তাহাজুদের সালাত দাওয়াত তবলিগ এবং অন্যান্য সৎ আমল আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাই আল্লাহর দরবারে গৃহীত হোক এটা যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফরজ সালাত আদায়কারী হতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন বেইনাল রি বৈন আল কুফরি ওয়িরুসাল অবশ্য কোন কোনো বর্ণনায় আব শব্দ আছে আসে শিরকি তর্কুস্সাল সেই মুসলিমের ভিতরে আদিসটি এসেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন একজন মুসলিম ব্যক্তি একজন আল্লাহর বান্দা এবং কাফির মুশ্রেকের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা অর্থাৎ সালাত হলো কাফির মুশ্রিক এবং মুসলিমের ভিতরে পার্থক্য নির্ণয়কারী একটি আমল এবাদত যদি আমরা শ্যাম পালন করি জাকাত দিই দান করি দাওয়াত করি পিতামাতার সম্মান করি জনকল্যাণমূলক কাজ করি কিন্তু আমরা যদি ফরোজ সালাতটা না পড়ি তাহলে এই ফরোজ সালাদ না পড়ার কারণে আমাদের এই সমস্ত আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না কেন কেননা আল্লাহর রসুল সাল স্পষ্ট করে বলে দিয়েছেন যে কাফের মুশ্রেক এবং আল্লাহর বান্দা মুসলিম ব্যক্তির মধ্যে পার্থক্য হল সালাদ এমনিভাবে আরও একটি হাদিস পাওয়া যায় হাদিসটি মুসনাদ আহমাদ এবং সুনানের গ্রন্থে এসেছে আল্লাহদুল্লাহ বেইনানা বেইনাহুম আসসালাহ কোনো কোনো বর্ণনে আসে নিশ্চয় আমাদের মাঝে এবং তাদের মাঝে একটি চুক্তি সেটি হলো সালাত ত্যাগ করা অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করবে তার আর কোনো চুক্তি ঠিক থাকবে না অর্থাৎ সে কাফের এবং মুশ্রেকের পরিণত হয়ে যাবে আর অবশ্যই কাফের মুশ্রেকের আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না অবশ্য এই ক্ষেত্রে কোনো কোনো আলেম সালাতের ব্যাপারে এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন যে সালাত ত্যাগকারী কাফের নয় তবে মক্কামদিনা আলেমরা এই পর্যন্ত সবাই একমত যে সালাদ ত্যাগকারী হেলু কাফের সাহাবাহিক এরম একমত ছিলেন সালাত ত্যাগকারী হেলু কাফের আব্দুল্লাহ বিন শকিক নামক তাবি তিরমেজি শরীফের ভিতরে আসে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাহাবায় কেরাম সালাদ ত্যাগ করা ছাড়া আর অন্য কোনো আমল ত্যাগ করাকে গুফরি মনে করতেন না আখেরা তো আল্লাহর রসুল সাল আলহাম তার আমল গৃহীত হবে না বলেই তিনি আমাদের কাছে হাদিস শুনিয়ে গেছেন সেই হাদিসে আল্লাহ রসুলা বলছেন আউআাল আব্দুয়াল কেয়াম আসালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব শুরু হবে সেটা হলো সালাহাত যদি তার সালাত ঠিক থাকে ঠিক প্রমাণিত হয় সালাহা সাইর তাহলে সমস্ত আমল তার ঠিক হয়ে যাবে যা যা আমল করেছিল এই আমলগুলো ঠিক বলে বিবেচিত হবে এই আমলগুলো সে ফলাফল পরকালে পাবে ইন ফেসাদ আর যে ব্যক্তির সালাত ফাসিদ। যে ব্যক্তির সালাত নষ্ট ভ্রষ্ট সালাত পড়ে নাই সালাত ত্যাগ করেছিল ফেসেদালু সেয়াম আলিহি সালাদ না থাকার কারণে তার অন্যান্য সমস্ত আমল ফাসিদ হয়ে যাবে নষ্ট এবং ভ্রষ্ট হয়ে যাবে তার কানা করিয়ে মূল্য পাবে না তাহলে কিভাবে আমরা বলতে পারি सलााद त्यागारी व्यक्ति अन्य सत आमल आल्लासे कबुल अवश्य आल्ला तुबर काई व्यक्तर सत आम कबूल हो बैक्ती? जे व्यक्ति पाँच अक्त सलाद त्यागकारी एवं दलिले जाना जागकारी हल ओ व्यक्ति जे व्यक्ति पाँच वक्त भरे कोक्त त्याग करक्ति सलाद त्यागारी बला है এটাই হলো সালাত ত্যাগকারীর সংজ্ঞা যে ব্যক্তি পাঁচ অক্ত সালাতের ভিতরে কোনো অক্ত ত্যাগ করে দেয় ওই ব্যক্তিকে সালাত ত্যাগকারী বলা হয় আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম কোনো বান্দার হিসাব নেওয়া হবে তার সালাতের যদি তার সালাত ঠিক থাকে তাহলে সে দুনিয়াতে যা আমল করেছিল এই আমলগুলো ঠিক পাবে আর যদি তার সালাদ নষ্ট হয়ে থাকে সালাদ ঠিক না থাকে তাহলে দুনিয়াতে যে সমস্ত আমল করেছিল এই আমলগুলো সব নষ্ট বিনষ্ট হয়ে যাবে এই আমলগুলোর কানা করিয়েও সে মূল্য পাবে না কেন পাবে না সালাদ না পড়ার কারণে এই আমলগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় নাই এই আমলগুলো পুরস্কারযোগ্য বলে বিবেচিত হয় নাই বন্ধুগণ এই দুই ধরনের হাদিস থেকে স্পষ্ট স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যে কোনো আমল এবং অবাদত আল্লাহর দরবারে গৃহীত করার জন্য মকবুল করার জন্য পাঁচ অক্ত সালাত আমাদেরকে পড়তেই হবে কোন ব্যক্তি যদি পাঁচ অক্তের ভিতরে এক অক্ত বাদ দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি সালাত আদায়কারী নয় ওই ব্যক্তিকে সালাত ত্যাগকারী বেনামাজি বলা হবে এমনিভাবে ওই ব্যক্তিকেও সলাৎ ত্যাগকারী বেনামাজি বলা হবে যার সালাদ পড়েও পড়া হয় নাই এই মর্মে সহি বখরি এবং মুসলিমের ভিতরে একটি হাদিস আমাদের কাছে রয়েছে অনেকেই শুনেছেন এই হাদিসটিকে মুসিউসসালাহ বলা হয় এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সামনে সালাদ পড়ে রসুল্লাহলামকে সালাম দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল তাকে আবার ফেরত পাঠিয়েছিলেন বলেছিলেন ইর যে ফসল্লী ফাইন না কেলাম তোসল্লি এই ব্যক্তি তুমি ফিরে যাও তুমি যেই নামাজটা পড়েছো সালাতটা পড়েছো এই সালাদটা তোমার হয় নাই আবার ধরে পড়ো ওই ব্যক্তি আবারও সলাদ পড়েছিল আবারও আল্লাহ রসু আসাল্লাম তাকে একই কথা বলেছিলেন তুমি ফিরে যাও আবার সালাতটা পড়ো তোমার সালাত হয় নাই এরপর তৃতীয়বার ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে স্যারেন্ডার করে বললেন ইয়ারসোল্লাহ আমি এর চেয়ে সুন্দর সালাত পড়তে পারি না তখন আল্লাহ রসুল সাল্লাহলাম তাকে সঠিকভাবে সালাতের নিয়ম শিখিয়েছিলেন যেই নিয়ম আল্লাহর রসুল সাল আলহ সাল্লাম তার উম্মতকে ফলো করার জন্য কেমত পর্যন্ত ওয়ার্ডার জারি করে দিলেন সল্লু কামার এই তুমিনুসল্লিম তোমরা ঠিক সেভাবেই সালাদ পড় যেভাবে আমাকে সালাদ পড়তে দেখো কিন্তু আমাদের সমাজে নানান ধরনের সালাদের আবিষ্কার হয়েছে মহিলা সালাদ তারপরে পুরুষ সালাদ আমরা অন্যান্য যত পদ্ধতির সালাদ দেখব এগুলো অবশ্যই আমাদের জন্য অনুসরণযোগ্য নয় আমাদের জন্য অনুসরণ হলো মাত্র রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের সালাদ এমনিভাবে জাকাতের ক্ষেত্রেও জাকাত অনাদায়িকারী ব্যক্তির আমল এবাদত হুমকির সম্মুখীন কারণ আল্লাহ তবরকাল সুরা আতবার পাঁচ নম্বর আয়াতে বলছেন ফাইদান আল্লাহ বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও তাদেরকে ধরো অবরোধ করো এবং তাদের জন্য অত থাকো থাকো ফ কিন্তু তারা যদি তওবা করে অর্থাৎ তারা ক্যালেমার স্বীকৃতি দিয়ে দেয় ও আকাম সলাতা এবং সলাত কায়েম করে ওয়াত জাকাত এবং জাকাত আদায় করে ফখরুসম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যতক্ষণ পর্যন্ত এই তিনটি কাজ না করবে তৌবা সলাৎ কায়েম জাকাত আদায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তবরকতলা তাদেরকে মুশ্রেক হিসেবে তাদের পথ অবরুদ্ধ করে রাখতে বলেছেন তাদেরকে আটক করে রাখতে বলেছেন যখন তারা এই তিনটা কাজ করবে তখন আল্লাহ তোবার কেবলমাত্র তাদের পথ ছেড়ে দিতে বলেছেন এমন এমনকি সুরাতবার এগারো নম্বর আয়াতেও একই ধরনের ইঙ্গিত বহন করে একই ধরনের নির্দেশনা আমাদের কাছে দান করতেছে সেটা কি দিন যদি তারা তবা করে এবং সলাৎ আদায় করে জাকাত আদায় করে তাহলেই কেবলমাত্র তারা তোমাদের দিনই ভাই আমরা যদি কোরআনের এই আয়তের তাফসির করি তাহলে এর তাফসিরে আমরা বলবো যদি তারা তৌবা না করে যদি তারা সলাৎ কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তারা তোমাদের দিনী ভাই নয় যদি দিনই ভাই না হয় তাহলে তাদের আমল এবং এবাদতগুলো কিভাবে গৃহীত হবে অবশ্য এখানেও আলেমদের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আমরা সুরাতওবার পাঁচ নম্বর আয়াত এবং এগারো নম্বর আয়াতের নির্দেশনা অনুযায়ী জাকাতকেও আমূল এবাদত কবুল হওয়ার একটি শর্ত হিসেবে চিহ্নিত করলাম এর স্বপক্ষে আরও রয়েছে আবু বকর রদি আল্লাহ আনহর জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে আবু বকর রদি আল্লাহন যুদ্ধ করেছিলেন তিনি বলেছিলেন আল্লা কসম আমি আবু বকর ওই ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করবোই যারা সালাত এবং জাকাতের ভিতরে পার্থক্য করবে সালাত আদায় করবে অথচ জাকাত আদায় করবে না অবশ্যই এরা মুসলিম হতে পারে না শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের কাছে বিরতির সময় এসে গেল আমরা পরে এই আপনাদের মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা महान आल्ला सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कैमे मुसलिम समाज प्रत्येक सदस्य हब में। Allah, में। जे खाने निशित दो हाराम कार्ज। देखुन इस्लामी शमाज। प्रती आप पुनो भी नुभी जी मणिमुक्त আর রুমিতেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত বৈশিষ্ট্য তার স্বচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেই মুসলিম চতুর্থ খণ্ড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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ও দর্শক মন্ডলী বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসলাম আমরা এবাদত এবং আমল কবুলের শর্ত হিসেবে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা হল জাকাত এবং জাকাতও আমল এবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত হতে পারে এর সপক্ষে সুরাতওবার পাঁচ নম্বর এবং এগারো নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এবং এর সাথে সাথে আবু বকর রদি আল্লাহ আনহর জাকাত অনাদায়িকারীদের বিরুদ্ধে যে পদক্ষেপ ছিল যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটাও আপনাদের কাছে তুলে ধরছি তিনি বলেছিলেন ওল্লাহিউকাতিওয়াজ আল্লাহর কসম আমি আবু বকর অবশ্যই অবশ্যই ওই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করার ব্যাখ্যা হলই সালাত পড়বে অথচ জাকাত দিবে না জাকাতের অধিকারী সম্পদ আছে অথচ জাকাত দিবে না এটা তো হতে পারে না অবশ্যই যে ব্যক্তি মুসলিম হবে সম্পদশালী হবে তাকে সালাতও যেমন পড়তে হবে জাকাতও আদায় করতে হবে এবং এ ব্যাপারে প্রথম দিকে অমর সহ কিছু কিছু সাহাবির দ্বিমত থাকলেও শেষ পর্যায়ে তারা সকলেই আবু বকর রাজি আল্লাহনের সাথে ঐক্যমত পোষণ করেছিলেন এবং জাকাত অনাদায়িকারীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল তাদেরকে মুরতাদ হিসেবে গণ্য করে এটাই হলো হক কথা ইসলামের যে সমস্ত কম্পালসারি বিষয় ইসলামের যে সমস্ত ফর্জ বিষয় এই ফরজের কেউ যদি অধিকারী হয় উপযুক্ত হয় অথচ পালন করছে না তাহলে তাদেরকে ইসলামের হকানিয়া আলেমরা কাফির বলে গণ্য করেছেন এবং বাস্তবে অমর মনুর খত রদি আল্লাহ আনহু আবু বকর রদি আল্লাহনের সাথে ঐক্যমত পোষণ করার পর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সালাদ আদায়কারী ব্যক্তি তাহাজুদ্গুজার ব্যক্তি ক্যালেমার স্বীকৃতি দানকারী ব্যক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরকে হত্যা করেছিলেন বন্দি করেছিলেন দাস দাসিতে পরিণত করেছিলেন এই পদক্ষেপ থেকে প্রমাণিত হয় যে জাকাত আদায় না করাটাও আমল এবাদত কবুলের জন্য বাধা এবং আল্লাহ রসুল সাল সালামের একটি স্পষ্ট হাদিস এই একই নির্দেশনা দান করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লা রসুলাম নিজে বলছেন আমাকে আদেশ দেওয়া হয়েছে লোকদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে যতক্ষণ পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য প্রদান না করবে আল্লাহ বেদী প্রকৃত কোনো এবং মহম্মদ সাইসলাম আল্লাহর বান্দাও রসুল অতঃপর সালাত কায়েম করবে জাকাত আদায় করবে যখন তারা এই তিনটি কাজ করবে আসাম হোমিন আমাল। তখনই তারা সক্ষম হবে আমি মোহাম্মদ থেকে তাদের জানমাল হেফাজত করতে অন্যথায় নয় যার জানমালের হেফাজত নাই জানমালের নিরাপত্তা ক্ষুণ্ণ করা হয়েছে সে ব্যক্তির আমলের নিরাপত্তা কীভাবে থাকে সে ব্যক্তির আমুল কীভাবে নিরাপদ থেকে যায় সে নিজে নিরাপদ নয় তার সম্পদ নিরাপদ নয় অথচ তার আমুল কীভাবে নিরাপদ থাকবে অবশ্যই এখান থেকে বলা যায় যে ওই ব্যক্তির আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে যেভাবে আমরা আবু বক্র রদি আল্লাহ আনহর জাকাত অনাদায়িকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানলাম এরপরে তো অবশ্যই আমাদের স্বীকার করতে হয় এবং এই স্বীকৃতি হবে অবশ্যই দলিল সম্মত কোরআন এবং হাদিস সম্মত যে যারা জাকাতের অধিকারী জাকাতের উপযুক্ত অথচ জাকাত দিচ্ছে না তাদের আমলগুলো হুমকির সম্মুখীন কবুল না হওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আল্লাহ আমাদেরকে এই দলিলগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এরপর একই পর্যায়ের আরও কিছু শর্ত আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো আমল এবাদতকে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয় আল্লাহর কাছে মকবুল করতে হয় তাহলে অবশ্যই আমলকারীকে এবাদতকারীকে म एबाद करते रसुल्ला सल्लाहलहीसल्लमर देखान पथ एवं पन्थाय जो क्यक्तिल इबाद कर रसुल्लाह सल्लाह सल्लम देखान पथ अनुसरण करा अल्लाह रसूल सल्लाम जोलटी करलटी कराता अवश्य तरह बिंदुम्र कबुलना এবং তার এই আমলের নাম হবে বিদাত এই মর্মে আপনাদের সামনে একটার পর একটা দলিল উপস্থাপন করব। ইনশা আল্লাহ সর্বপ্রথম দলিল সুরা মুহাম্মাদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তবরকালা বলছেন হে ইমানদার তোমরা আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো খবরদার তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যারা আমরা গভীরভাবে এ আয়াতটি লক্ষ্য করব এই আয়াতের তরজমা লক্ষ্য করব। তারা আমরা সহজেই বুঝবো আমল করতে হলে এবাদত করতে হলে কেবলমাত্র আল্লাহ তবরকতার নির্দেশিত পথ এবং পন্থায় কেবলমাত্র রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশিত পন্থায় করতে হবে অন্যথায় এবাদত এবং আমল হবে কিন্তু সে আমলটার নাম আল্লাহ তবরকালা দিচ্ছেন বাতিল আমল এই বাতিল আমল করে তো কোনো লাভ নাই এই আয়াতের তফসিরে মুফাসসিরগণ গণ চারটি আমল নষ্টকারী পাপের কথা উল্লেখ করেছেন এই আয়াতের তফসিরে বিখ্যাত তাবি মুফসির মুকাতিল বলছেন ইয়কুল উল্লাহ ত এজা আসাহ তোমার রসুল আকদ আবুম যদি তোমরা রসুলকে পাশ কাটিয়ে যাও যদি তোমরা আমলের ক্ষেত্রে রসুলের নফরমানি করো। তাহলেই তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিলে অন্যত্রে আরো একটি তফসির আমরা দেখি তফসির কর্তবীর ভিতরে এসেছে আল্লাহ ও তদীয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ তোমরা আল্লাহ ও রসুলের অনুসরণ করো তাদের আদেশ ও নিষেধ মান্য করো খবরদার তাদের নাফার তথা বিরুদ্ধাচরণ করে তোমাদের আমল এবং আবাদত নষ্ট করে দিও না এবং আমল এবাদতের মাধ্যমে অবাধ্যতা করাই হল প্রকৃত অর্থে রসুল সাল্লাহ আলহিহাস্লামের অবাধ্যতা করা এ কারণে আল্লাহর রসুল সাল আলহিউসলাম আমাদেরকে স্পষ্টভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে নির্দেশ দিয়ে দিয়েছেন যেমন আমলের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহর রসুল্লাহাম বলছেন সল্লু কামার ই তুমিনিউ সল্লি তোমরা যেভাবে আমাকে সালাদ পড়তে দেখো ওইভাবে তোমরা সালাদ পড় এমনিভাবে হজের ক্ষেত্রে রসুল্লুসাল্লাম বলছেন খুজু আননি মানিকাকুম অথবা এরকমও আছে লিতা খুজু আন্নি ম্যানসিকুম তোমরা আমার থেকে হজের নিয়মকানুনগুলো শিখে নাও জেনে নাও এদিকে যেমন রসুল্লাহ সাল আলহাম আমল এবং এবাদতগুলো তার থেকে শিখে নিতে আদেশ দিচ্ছেন আর অন্য কোনো ব্যক্তি থেকে নিয়মকানুন শিখার জন্য আদেশ দিচ্ছেন না কেবলমাত্র তিনি যেভাবে করেছেন যেভাবে এবাদত চর্চা করেছেন আমল করেছেন উম্মতকে সেভাবেই করতে হবে এই আদেশই তিনি দিয়েছেন অন্য কোনো আদেশ দেননি অতএব আমল গ্রহণযোগ্য করাইতে হলে রসুল্লা সাল আলি আসাল্লামের পথ এবং পন্থা অনুসরণ করে আমল এবাদত করতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে চতুর্থ পর্ব শেষ করলাম আমরা বাকি আলোচনা পঞ্চম পর্বে নিয়ে আসব আপনাদেরকে পঞ্চম পর্ব আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন হাজার হাজার আমেরিকানদের ইসলাম